রিংডোস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষের জীবন কথা সিরিজে আমরা যুদ্ধ পর্যন্ত আলোচনা করেছি বদলে যুদ্ধ ছিল মুসলিমদের জন্য একটি সুস্পষ্ট বিজয়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 অহুদের যুদ্ধের পর তারা কুরাইশদের পক্ষের মিডিয়া ক্যাম্পেইন করতে থাকে তাদের জবাব দেওয়ার জন্য মুসলিম কবিরাও কবিতা লিখতে থাকে মুসলিমদের মধ্যে যারা এই কাজে অগ্রগামী ছিলেন তারা হচ্ছেন হাসান বিন সাবিত আবদুল্লাহ বিন রাওয়াহা এবং কাবি বিন মালিক রাদিল্লাউ আনহুম হাসান সাবিদ রাদিল্লাহ আনহু প্রচন্ড আক্রমণাত্মক ভাষায় কবিতা লিখতেন তিনি কবিতার ভাষায়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 তার বননাজির কোত্রামকে হত্যা করার চেষ্টা চালায় কিন্তু আল্লাহ আলী আসলামের কিছু তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ এবং রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে প্রতিটি বিদ্রোহ ও ষড়যন্ত্র দমন করা সম্ভব হয় তাই ঐহুধ পরবর্তী বেশ কয়েক মাস অভ্যন্তরীণ সমস্যা মোকাবেলায় মুসলিমদের ব্যস্ত সময় কাটাতে হয় আগামী দুই কিংবা তিন পর্বে আমরা ওহুধ এবং খন্দকের মধ্যবর্তী ঘটনাগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ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 এবং এই যুদ্ধের মূল হতাাল্ল আলী সাল্লাম সিদ্ধান্ত নিলেন পুরো গোত্রের বিরুদ্ধে যুদ্ধে না গিয়ে শুধু এই লোকটাকে সরিয়ে দিতে পারলেই হুজাইল গোত্র নিষ্ক্রিয় হয়ে পড়বে তিনি ডেকে পাঠালেন জুহাইনা গোত্রের আবদুল্লাহিন উনাইসকে বললেন আমি জানতে পারলাম খালিদ বিন সুফিয়ান আমাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সে এখন আরিনায় আছে তুমি তার কাছে যাবে এবং তাকে হত্যা করবে আবদুল্লাহবিন উনাইস জিজ্ঞেস করলেন আমি তাকে কিভাবে চিনব আপনি কি তার বর্ণনা দিতে পারেন রসুল্ল সাল্লী হাসলাম বললেন তুমি যখন তাকে দেখবে ভয় কেঁপে উঠবে কিন্তু আমি এই জীবনে কখনো কাউকে দেখে ভয় পাইনি নবীজি বললেন তুমি খালিদি বিন সুফিয়ানকে দেখোনি তাকে দেখলে অবশ্যই তুমি ভয় পাবে খালিদি বিন সুফিয়ান ছিল খুব শক্তিশালী এবং মারমুখী একটা লোক অন্যদিকে আবদুল্লাহবিন উনাইস ছিলেন খুব সাহসী কাউকে ভয় করতেন না এই কাজের জন্য তাই আবদুল্লাহ বিন উনাইসই ছিলেন যোগগুলো কাহিনীটা তার মুখে শোনা যাক এরপর আমি তলোয়ার হাতে বেরিয়ে পড়লাম চলতে চলতে এক সময় আরিনা পৌঁছে গেলাম সেখানে গিয়ে আমি তার দেখা পেলাম তাকে দেখেই আমি কেঁপে উঠলাম বুঝতে পারলাম যে এই লোকটি খালিদিবিন সুফিয়ান তার সাথে কিছু মহিলা ছিল তাদের জন্য সে তাবর জন্য জায়গা খুঁজছিল সময়টা ছিল আসরের ওয়াক আমি চিন্তায় পড়ে গেলাম তার সাথে লড়াই করতে গিয়ে না আবার আসরের চালা ছুটে যায় আমি তাই তার কাছে যেতে যেতে ইশারায় সালাত আদায় করে ফেললাম রুকু আর সিজদা করছিলাম মাথা নেড়ে ইশারায় শেষ পর্যন্ত আমি তার মুখোমুখি হলাম সে আমাকে জিজ্ঞেস করল কে তুমি আমি বললাম আমি একজন আরব বেদুইন শুনেছি মোহাম্মদের বিরুদ্ধে আপনি যুদ্ধের পরিকল্পনা করছেন তাই আমি আপনার সাথে যোগ দিতে এসেছি হুম, ঠিকই শুনেছ আমি তার বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করছি এভাবে তার সাথে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম এরপর সুযোগ পুছে দিলাম তলোয়ার দিয়ে এক কোপ আসার সময় দেখি তার সাথে মহিলারা উপর হয়ে কান্নাকাটি করছে এরপর আমি মদিনায় চলে আসলাম রসুল আলী আসলাম আমাকে দেখে বললেন এই মুখ উজ্জ্বল হোক আমি বললাম আমি তাকে হত্যা করেছি রসুল্লাহ আলিউসালাম বললেন হ্যাঁ তুমি তাকে হত্যা করেছ এবং আমি জানি তুমি সত্য বলছ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 শেষ বিচারের দিনে এই লাঠি হবে তোমার এবং আমার মধ্যকার একটি চিহ্ন সেদিন অল্প কিছু লোকের সাথেই ভর দেবার মতো কোন সম্বল থাকবে আবদুল্লাবেন উনায়স লাঠিটি তার তলোয়ার সাথে বেঁধে নিলেন আর কোনদিন সেই লাঠি হাতছাড়া করেননি। সব সবসময় নিজের কাছে রাখতেন তিনি যখন মারা গেলেন তার লাঠিটিও কবর দিয়ে দেওয়া হয়েছিল তার ইচ্ছা ছিল শেষ বিচারের দিনে রসল সাল্লু আলী হাসালাম এবং তার মধ্যকার চিহ্ন হিসেবে লাঠিটি যেন তার সাথে থাকে কেননা রসল্লা সাল্লাহ আলীহাসালাম বলেছিলেন সেদিন অল্প কিছু লোকের সাথেই ভর দেবার মতো কোন সম্বল থাকবে আলিমদের মত হল সেই কিছুটা হল মানুষের আমল যার উপর তারা ভরসা করতে পারবে ঘটনাটা মর্মান্তিক এই মিশনে আল্লাহ রসুলসাল্লু আলী হোসালাম রাজি নামকের স্থানে দশজনের একটি ছোট্ট দল প্রেরণ করেন কারো কারোর মতে এই দলটি পাঠানোর উদ্দেশ্য ছিল শত্রুদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা তবে ইতিহাসবিদ আল ওয়াকিদি কররাহ এবং আদুল এই দুই গোত্রের অনুরোধে কাছে বলেছিল আমরা ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক আপনি আমাদের কাছে কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দেন আমরা তাদের কাছে দিন বুঝবো কোরআন শিখব এবং ইসলামের হুকুম আহকাম সম্পর্কে জানতে পারবাম আসিম আল আকলার নেতৃত্বে দশজন সাহাবীর একটি ছোট্ট দল তাদের কাছে পাঠিয়ে দিলেন কিন্তু কাররা ও আদুল দুটো গোত্র মিথ্যে বলেছিল আল ওয়াকিদের মতে খালিদি মিন সুফিয়ানকে হত্যা করার পর হুসাইল গোত্রের একটি উপগোত্র লাইহান প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে তারা এই দুটো গোত্রকে ঘুষের বিনিময়ে রসুল্লাহ সাল্ল আলি আসলামের সাথে প্রতারণা করে কিছু সাহাবিকে আটক করার প্রস্তাব দেয় যেন তারা এই সাহাবিদেরকে কুরাইশদের কাছে বিক্রি করে দিতে পারে কার্রা ও আদুল গোত্র দুটো প্রস্তাবে রাজি হয় একটি দলকে তাদের কাছে পাঠান ইসলাম শিক্ষা দেওয়ার জন্য সাবিতের নেতৃত্বে এই দলটি উসফান ও মক্কার মাঝামাঝি লাইহান গোত্রের ভূমিতে যখন পৌঁছল তখন প্রায় একশো জনের তীরন্দাজ বাহিনী তাদেরকে ঘিরে ধরে আসিম্লা আনহু বুঝতে পারলেন তাদের সাথে বিশ্বাসঘাতকথা করা হয়েছে যান বাঁচানোর জন্য তারা একটা ছোট্ট পাহাড়ে পালিয়ে গেলেন মুশ্রিকদের পক্ষ থেকে তাদের বলা হল যদি তোমরা আত্মসমর্পণ করো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে মুসলিমদের আমির আসিম বুঝলেন তারা মিথ্যা বলছে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আটক করা কেন আসিম এ বেদ সাবিদ আনহু তাদের কথায় টলেন না বললেন মুশ্রিকদের অঙ্গীকারে আমরা বিশ্বাস করি না আর এই বলে আসিম একে পর এক তীর ছুঁড়তে লাগলেন একে একে সবগুলো তীর শেষ হয়ে গেল রয়ে গেল কেবল একটি তলোয়ার এরপর আসিন আল্লাহর কাছে দোয়া করলেন জীবিত থাকতে তোমার জন্য লড়েছি হে আল্লাহ মনে যাবার পর তুমি আমার দেহকে সুরক্ষিত রেখ এরপর তিনি তলোয়ার হাতে লড়ে গেলেন শত্রুর সাথে দুজনকে হত্যা করলেন একজনকে আহত করলেন যুদ্ধ করতে করতে একসময় তার তরবারি ভেঙে গেল বরু লাইহানের লোকেরা তাকে হত্যা করল ইসলামের এক নির্ভীক সৈনিক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 প্রবল বৃষ্টিতে তার মৃতদেহ ভেসে যায় আল্লাহ তার বান্দাকে মর্যাদাহানি থেকে রক্ষা করলেন এবং তাকে শহীদ হিসেবে কোপল করলেন আল্লাহ চাইলে বৃষ্টির পানি অবজ মোমাছিও মমিনদের জন্য বন্ধ হয়ে যায় আর রাজনীতিতে মুসলিমদের সাথে মুশ্রিক দিয়ে তেমন কোন যুদ্ধই হয়নি কারণ মুসলিমদের সংখ্যা ছিল মাত্র দশজন আর মুশিকরা ছিল সব মিলিয়ে দুইশ জন তবে মুসলিমদের দশজনের মধ্যে সাতজন যোদ্ধাই যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন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 আমরা পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকব আর আল্লাহ রসলের গায়ে একটা টোকা লাগবে তা হতে দেব না এই কথা শুনে আবুসুফিয়ান যেন কিছুটা অভিভূত হল সে বলল আমি এমন মানুষ আগে কখনো দেখিনি যারা তাদের নেতাকে এতটা ভালোবাসে সম্মানিত শ্রোতা একটু থমকে দাঁড়িয়ে ভাববার সময় এসেছে ভেবে দেখা সময় এসেছে রসুল্লাহ সাল্ল আলি ওয়াসালামকে সাহাবিরা কতটা ভালোবাসতেন শত্রুরাও এই ভালোবাসার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে বারবার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 তোমাদের জায়গায় তোমরা না থেকে মুহাম্মদ থাকত এটা কি ভালো হতো না তখন তারা শুধু এটাই বলতে পারতেন না কিন্তু তারা ইচ্ছে করেই নবীজির প্রতি তাদের ভালোবাসা কাফিরদের সামনে দরদের সাথে প্রকাশ করেছেন তারা বলেছেন আমরা বেঁচে থাকতে নবীজির গায়ে একটা কাটাও ফুরতে দিব না এটা ছিল নবীজির প্রতি সাহাবিদের ভালোবাসার একটি চমৎকার দৃষ্টান্ত শেষ পর্যন্ত এই দুই সাহাবিকে হত্যা করা হয় খুবাই বাদাল্লাহ আনহোকে কুরাইশা নির্মমভাবে শুলে চড়িয়ে হত্যা করে হত্যার আগে তাকে আলহারিসের বাড়িতে রাখা হয় সে সময় কোন কারাগার ছিল না খোবাইব রেদুল্লাহ আনহু বদর যুদ্ধে আলহারিসকে হত্যা করেছিলেন আল হারিসের ছেলেরা চাইল খুবাইবকে হত্যা করে পিতা হত্যার প্রতিশোধ নেবে বন্দী খোবাইব রেদুল্লাহ আনহু আলহারিসের এক মেয়েকে বললেন আপনি কি আমার জন্য একটি ব্লেড এনে দিতে পারবেন আমি নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করতে চাই খুবাইব নাভি নিচের অংশ পরিষ্কার করতে চাচ্ছিলেন এটি একটি সুন্না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 তার বাবার হত্যাকারী খুবাইবের হাতে ব্লেড আর কোলে তার বাচ্চা খুবাই বাজুল্লাহ আনহু তাকে অভয় দিয়ে বললেন ভয়ের কিছু নেই আপনি যা আশঙ্কা করছেন সেরকম কিছুই আমি করব না ইনশাআল্লাহ এখানে শিক্ষণীয় বিষয় হল খুবাইব রাজ আনহু জানতেন তাকে হত্যা করা হবে কিন্তু এজন্য তিনি বাচ্চাটিকে হত্যা করে তার প্রতিশোধ নেয়ার কোন চেষ্টা করেননি যদিও চাইলে তিনি তা করতে পারতেন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 শুলে চড়ানোর আগে তিনি দুই রাকার সালাত আদায় করতে চাইলেন তাকে সেই সুযোগ দেয়া হলো। মৃত্যুর আগের শেষ কাজ চাইলে তিনি লম্বা চড়া করে সালাতটা পরে মৃত্যুর সময়টা কিছুটা বিলম্ব করতে পারতেন খুবাইব তা করেননি সালাত শেষ করে তিনি তাদেরকে ফিরে বললেন তোমরা আমাকে মৃত্যু ভয়ে ভীত হবার অপবাদ না দিলে আমি দুই রাকার সালাত আরও দীর্ঘ করতাম খুবাইব ছিলেন একজন মর্যাদাবান মানুষ কাফিররা বলবে খুবাই ভয়ের কারণে লম্বা সালাদ আদায় করছে এই ধরনের কথা বলার কোন সুযোগ তিনি তাদেরকে দেননি মৃত্যুর আগে দুরাকাত সালাত আদায়ের এই সুন্না খুবাই ব্রাদ আনহই প্রচলন করেছিলেন মৃত্যুর আগে তিনি দু আগরে যান হে আল্লাহ এদেরকে গুনে গুনে হত্যা করুন একজনকেও ছাড়বেন না আরেক বন্দি জাইদ এবেন আদিসাকে কিনে নেয় সফওয়ান এবেন উমাইয়া পিতৃহত্যার প্রতিশোধে সে জাইদকে হত্যা করে আর রাজির মিশনের জনের প্রত্যেকে মৃত্যুবরণ করলেন মুনাফিকরা বলা বলে করতে লাগল আহ এদের ভাগ্যটাই খারাপ না পারল তার পরিবারের সাথে থাকতে না পারল যুদ্ধে চিততে এভাবে মনে গিয়ে কি লাভ ইনিয়ে বিনিয়ে এটাই বলতে চাচ্ছিল যে এই জনের জীবন ব্যর্থ অভিযান সফল হলই না বরং তাদের নিজেদের জীবনটাই হারালো। বাড়িতে বসে থাকলে কাজের কাজ হতো। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ আজদাল আয়াত নাজিল করেছেন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 আর সেই দশ জনের প্রশংসায় আল্লাহ বললেন আর অনেকে রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টি লাভে নিজের জীবন সমর্পণ করে দেয় এবং আল্লাহ তার বান্দার প্রতি দয়াবান সুরা আলবাকারা আয়াত দুশো সাত এই আয়াতগুলো এই ঘটনার প্রসঙ্গে নাজিল হয় আল্লাহ এর মাধ্যমে মুসলিমদের শিক্ষা দিচ্ছেন যুদ্ধে জয় পরাজয় আসল কথা নয় আসল কথা হল এই যে তারা আল্লাহর রাস্তায় নিজের যান বিক্রি করে দিয়েছিলেন আর আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন এর এরপরে ঘটনা বীরে মাউনার হত্যাকাণ্ড ইসলামের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক ঘটনাগুলোর মধ্যে এটি হচ্ছে একটি এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছিল বনু আমের গোত্রে হাতে এই গোত্রটি ছিল মধ্য আরবের নজ এলাকার বনু আমর গোত্রের নেতৃস্থানীয় এক লোকের নাম আমির এবেন আক্তুফাইল সে গোত্রের নেতা ছিল না তবে গোত্রে তার বেশ প্রভাব ছিল সে ছিল কিছুটা মাথামোটা টাইপের রাজনৈতিক প্রজ্ঞা বা কৌশল বলতে তার কিছুই ছিল না বরং সে ছিল খুব যদিও তার তেমন কোন যোগ্যতাই ছিল না তবু সে স্বপ্ন দেখত সে সমগ্র আরবের রাজা হবে মাথামোটা হলেও সেই লোকটা ঠিকই বুঝতে পেরেছিল যে আজ হোক কাল হোক রসুল্লাহ সাল্ল আলহি হাসলাম একদিন না একদিন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 সে নিজে মুসলিম না হলেও ইসলামের প্রতি বেশ আন্তরিক এবং আগ্রহী ছিল কিন্তু রসল সাল্লাহু আলী হস্লাম সাহাবিদের নজরে পাঠানোর ভরসা পেলেন না কারণ জন সাহাবিকে কিছুদিন আগেই প্রতারণা করে আর রাজিতা হত্যা করা হয়েছে আবুবারা তখন সেই সাহাবিদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিলে রসুল্লাহ সাল্লু আলিহস্লাম রাজি হন রসলুল্লাহ সাল্লু আলি হাসলাম তখন সত্তর জন সাহাবি পাঠালেন এদেরকে বলা হতো আলকুরা অর্থাৎ কোরআন তিলাওয়াতকারী। তারা দিনের বেলা কাঠ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন আর রাতের বেলা কেয়ামল লাইলে কোরআন তিলাওয়াত করতেন এটাই ছিল তাদের জীবনযাপনের ধরন নজদে ইসলামের দাওয়াত দেবার জন্য তাদের পাঠানো হল আমির বিন আত্তু ফয়েল ছিল গোত্রনেতা আবুবারার ভাতিচা সাহাবিদের আগমনের খবর শুনে তার মাথা খারাপ হয়ে গেল সে কিছু একটা করার জন্য অস্থির হয়ে গেল প্রথমে সে গেল তার নিজ গোত্রের বনু আমিরের কাছে তাদেরকে প্রস্তাব দিল মুসলিমদের ওপর তার হামলা করবে তারা রাজি হল না তারা তাদের গোত্রের প্রধান নেতা আবুবার বিরুদ্ধে কিছুই করতে চাইল না এরপর সে একই প্রস্তাব নিয়ে বনুসুলাইম গোত্রের কাছে গেল বনুসুলাইমের গ্লোকেরা রাজি হল তারা সত্তর জন সাহাবির ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নিল তারা একশোর উপরে তীরন্দাস জোগাড় করে বীর এ মাউনার জলাশয়ের কাছে সাহাবিদের ওপর হামলা চালাল সাহাবিরা নিজেদের রক্ষা করার জন্য অস্ত্র হাতে লড়াই করলেন জনের মধ্যে একজন ছাড়া সবাই শহীদ হয়ে গেলেন শুধুমাত্র একজন কোরার জীবন বেঁচে গিয়েছিল তিনি হলেন আমর বেন ওমাইয়া আদামারি তারা তাকে বন্দী করল মুজারকোত্রের হওয়ায় তাকে ছেড়ে দেয় আমির বেন আতফাইলের মা শপথ করেছিল যে সে মুজারকোত্রের এক লোককে মুক্ত করবে তাই মায়ের শপথ রক্ষার্থে তাকে ছেড়ে দেয়া হল এই হত্যাকাণ্ডের খবর রসুলুল্লাহ সাল্ল আলী ওয়াসালামের কাছে পৌঁছলে তিনি ভীষণ কষ্ট পান সেই সমাজে সত্তর জন সাহাবিদের মৃত্যু সহজে মেনে নেবার মতো কোন খবর ছিল না তারা ছিলেন ইসলামের দায়ী কিন্তু তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই সত্তরজন সাহাবি জেন তোলা কেউ ছিলেন না তারা কোরআন অধ্যয়ন করতেন রাতের বেলা একসাথে বসে কোরআন নিয়ে পড়াশোনা করতেন আর দিনের বেলা মসজিদে পানি নিয়ে আসতেন কাঠ বিক্রি করে সেই টাকা আহলুস সুফফার জন্য ব্যয় করতেন তারা ছিলেন সবাই খুব উঁচু পর্যায়ের সাহাবি রসুল্লা সাল আলহাম দোয়া কুনুত পড়া শুরু করলেন যেটাকে আমরা কুনুত না বলে জানি দোয়া কুনুত পড়ার এটাই ছিল প্রথম ঘটনা ফচর জোহর আসর মাগরীব ইসা সব ওয়াক্তে চলাতেই তিনি দোয়াটি পড়লেন টানা কয়েক মাস ধরে প্রত্যেক চলাতে তিনি তাদের বিরুদ্ধে দোয়া করলেন তিনি দোয়া করলেন সুলাইম গোত্রের বিভিন্ন উপগোত্র রাইল জাকোয়ান এবং উসাইয়া গোত্রের বিরুদ্ধে তারা এই মুসলিমদের সাথে প্রতারণা করেছিল এবং তাদেরকে ঠান্ডা মাথায় হত্যা করেছিল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 বনু হুজাইল গোচের ক্ষেত্রে আমরা দেখেছি আল্লা রসুলসাল্লাহ আলিউসালাম খালিদ বিন সুফিয়ানকে গোপনে হত্যা করিয়েছেন কেন এর কারণ হল অহেতুক রক্তপাত বন্ধ করা খালিদ বিন সুফিয়ানের পুরো গোচের সাথে যুদ্ধ না করে শুধু তাদের নেতা খালিদকেই হত্যা করা হয়েছিল তার গোচের অন্য লোকেরা রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে তেমন আগ্রহী ছিল না কিন্তু খালিদ বিন সুফিয়ান ছিল এতটাই শক্তিশালী আর এততে প্রভাবশালী ব্যক্তি যে তার কথায় বাকিরাও যুদ্ধ অংশ নিতে বাধ্য হত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 তিনি রসুল্লাহ সাল্লু আলহিউসালামের সুন্না পরিত্যাগ করতে চাননি আর তাই নাভির নিম্নাংশ পরিষ্কার করার জন্য ব্লেড চেয়েছিলেন সাহাবিরা কোন সুন্হকে ছোটখাটো মনে করতেন না তারা সব সুন্নাহ পালনে সচেষ্ট ছিলেন একটা ঘটনা আছে যেখানে রসুলুল্লাহ সাল্লু আলি আসালাম কোন এক জায়গায় গিয়ে উটের উপরে চড়ে ডান দিকে তাকিয়েছিলেন সাহাবিরা সেখানে গিয়ে ঠিক ডান দিকেই তাকাতেন তারা এই লেভেলে রসুল্লাহ সাল্লু আলি আসালামকে অনুসরণ এবং অনুকরণ করতেন পাঁচ নম্বর শিক্ষা কাবার রবের কসম আমি সফল হয়েছি বীরে মাওনার মিশনে মুসলিমদের আমির ছিলেন হারাম এবিন মিলহান রদু তাকে হঠাৎ করেই হত্যা করা হয়েছিল তিনি যখন দাঁড়িয়ে কথা বলছিলেন তখন আমির এবং আতুফাইল এক লোককে ইশারায় হত্যা নির্দেশ দেয় যে লোকটিকে ইশারা করা হয়েছিল তার নাম জব্বার জব্বার হঠাৎ করে হারাম রদিয়া আনহুর পেছন দিক দিয়ে বর্ষা দিয়ে আঘাত করল বর্ষার ফলা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 ইসলাম গ্রহণ করে সোভান আমাদের এরপরে ছয় নম্বর শিক্ষা হচ্ছে আব্দুল্লাহ ওনাইস রাজেল্ল আনহুর সালাদ থেকে শিক্ষা আব্দুল্লাহবেন উনাইস ছিলেন একটি গুপ্ত হত্যার অপারেশনে তিনি ভয় কাটছেন কিন্তু ঠিকই হেটে হেটে সালাত আদায় করেছেন সালাতের ব্যাপারে সাহাবিদের এতটুকু ঢিলেমে ছিল না সাহাবাদের দাজ্জালের ব্যাপারে সাবধান করতে গিয়ে একবার বলা হলো যে সে সময়ের এক একটি দিন এক একটি বছরে সমান হবে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 আল্লাহ রুসুল সাল্লাহ আলী আসলামের গায়বের জ্ঞান ছিল সত্য হচ্ছে গায়েবের ব্যাপারে আল্লাহ তাকে যতটুকু জানিয়েছেন ততটুকুই তিনি জানতেন এর বেশি নয় আল্লাহ তালা বলেন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 তাহলে নিজের জন্য অনেক বেশি ফায়দা হাসিল করে নিতাম আর কোন প্রকার অকল্যাণী আমাকে স্পর্শ করত না যারা ইমান আনবে আমি সেই সম্প্রদায়ের প্রতি সতর্ককারী ও দাতা ছাড়া অন্য কিছুই নই সুরা আল আরাফ আয়াত একশো অষ্টআশি আর রাজি এবং বীরে মাওনার ঘটনা আল্লা রসুল সাল আলহামের সিরাতে সবচেয়ে হৃদয় বিতরক ঘটনাগুলোর মধ্যে অন্যতম আমরা বলে থাকি। আল্লাহ রসুল ও তার সাহাবিদেরকে আল্লাহ সাহায্য করেছেন তাই তারা বিজয়ী হয়েছেন আমাদেরকে সাহায্য করবেন না আমরা সব সময় পরাজিত হব যেন কেবল তাদেরই প্রাপ্য আর কারো নয় এই কথার মাধ্যমে আল্লাহ রসুল ও সাহাবিদের ত্যাগ তিতিক্ষার যথার্থ কদর করা হয় না ভাবটা এমন যেন আল্লাহ তালা ফেরেস্তা পাঠিয়ে তাদেরকে জয় করেছেন খুব সহজেই বিজয় অর্জন হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে আল্লাহ রসুল সাল আলিউলাম ও তার সাহাবিদেরকেও কঠিন পরীক্ষার মধ্য দিয়ে আর রাজি ও বীরে মাউনার মর্মান্তিক ঘটনা ঘটার পর আল্লাহ আলহাম তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেননি তিনি দিনের পর দিন মাসের পর মাস কোনোতে নাজেলা পড়েছেন প্রত্যেক ওয়াক্ত সালাতে। এ থেকে বোঝা যায় যে তারা এক লাফে বিজয় অর্জন করেননি তাদেরও এমন সময় পার হয়েছে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 বীর এ মাওনা জন সাহাবিদের মধ্যে কেবল একজন সাহাবিকে ছেড়ে দেয়া হয় আর তার নাম হচ্ছে আমার এবং ওমাইয়া আদামারিরাদ লাওয়ানহ যা একটু আগেই আমরা উল্লেখ করেছি আমার এবংমাইয়ার চোখের সামনে তার অনেক মুসলিম ভাইকে হত্যা করা হয়েছিল যে কারণে তিনি প্রতিশোধ নেবার জন্য প্রচণ্ড উদ্গ্রীব হয়ে ওঠেন কিন্তু সেই মুহূর্তে তার কিছুই করা ছিল না কারণ তিনি ছিলেন একা একজন ব্যক্তি তাকে ছেড়ে দেওয়া হলে তিনি মদিনায় চলে আসেন মোদিনায় আসার পথে তিনি বন আহমের গোত্রের দুইজন লোককে দেখতে পেলেন এই বন আহমের গোত্র হল সেই গোত্র যারা একটু আগে বীরে মাওনায় এতগুলো মুসলিমকে হত্যা করেছে তাই আমর এবিন ওমাইয়া প্রতিশোধ নেবার জন্য এই দুইজনকে একাই মেরে ফেলেন তার দৃষ্টিকোণ থেকে তার কাজটি ঠিকই ছিল কারণ তারা ছিল শত্রু গোত্রের সদস্য এবং মুসলিমদের সাথে সেই গোত্রের কোন চুক্তি ছিল না কিন্তু তিনি জানতেন না এই দুটি লোক আল্লাহ রসুলসাল আলী আসলামের কাছ থেকে একটু আগেই নিরাপত্তা প্রাপ্ত হয়েছে তাই তিনি তাদেরকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেলেন কিন্তু মদিনায় এসে তিনি জানতে পারলেন এই দুজনকে হত্যা করা তা ঠিক হয়নি কারণ তাদেরকে নবীজি সাল্লু আলী আস্লাম আমান অথবা নিরাপত্তা দিয়েছেন খবর শুনে নবীজি সাল্লু আলিহাস্লাম বললেন তুমি এমন দুজনকে হত্যা করেছ যাদের জন্য আমাকে রক্তপণ দিতে হবে পরবর্তীতে নবীজি সল্ল্লাহু আলিহাস্লাম এই দুজনের রক্তপণ আদায় করেছিলেন কারণ এই দুজন ছিল নিরাপত্তাপ্রাপ্ত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 এরপর চারপাশে বিভিন্ন গোচরে মাথা চাড়া দিয়ে ওঠা আচমকা হামলার পরিকল্পনা বিশ্বাসঘাতকতা এবং অনেকগুলো মুসলিমের প্রাণ ছড়ে যাওয়া এগুলোর কিছুই সাহাবিতে দমাতে পারেনি তারা জানতেন এই ত্যাগ এই রক্তের মাধ্যমে বিজয় আসবে সব কিছুরই একটা মূল্য আছে আর বিজয়েরও মূল্য আছে তা ইসলামের ইতিহাসে পরাজয়গুলো হলো মূল্য আর বিজয়গুলো হলো সেই মূল্যের প্রাপ্তি বীর এ মাউনার দুর্বৃত্তদের বিরুদ্ধে মুসলিমরা তাৎক্ষণিকভাবে কোন সামরিক পদক্ষেপ না নিতে পারলেও অন্য পদক্ষেপ নেন মাউনার হত্যাকাণ্ডের মূল হতা আমির মেন আতফাইলের বিরুদ্ধে হাসান ব্যাপক মিডিয়া ক্যাম্পেন শুরু করেন তিনি বীর মাউনার বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে একের পর এক কবিতা লিখতে থাকেন কবিতার মাধ্যমে কোন আমর গোচ্চের নেতা আবুবারা ছেলে রাবিয়াকে খেপিয়ে তোলেন যেন সে তার চাচাতো ভাই আমির মেন আতফাইলের উপর প্রতিশোধ নেয় কেননা এই আমির মেন আতফাইল তার বাবার বিরুদ্ধাচারণ করে মুসলিমদের হত্যা করেছে পুরো বিষয়টা আবুবারার জন্য বেশ মানহানিকর করছিল। হাস্তানের লেখা কবিতা আরবদের মুখে মুখে ছড়িয়ে যায় রাবিয়ার মর্যাদা প্রশ্নের মুখে পড়ে যায় কিভাবে সে তার পিতা আবুবারার অপমানায় চুপ থাকতে পারে সে সিদ্ধান্ত নেয় আমিরকে মেরে হত্যা করবে হত্যার উদ্দেশ্যে সে তরবারে নিয়ে আমিরকে আঘাত করে আমির আহত হয় তবে বিষয়টা আর বেশিদূর করায়নি আমির বেনা তুফাইল পরবর্তীতে বাজে ধরনের প্লেগ রোগে আক্রান্ত হয় এক সময় যে আরব জয় স্বপ্ন দেখত সে আমের এক সময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে প্লেগ সংক্রমণের ভয়ে সবাই তাকে পরিত্যাগ করে একাকেই ক্লান্ত আর হতাশ আমির পাগল অবস্থায় ধুকে ধুকে মারা যায় এটাই ছিল তার করুণ পরিণতি আজকের পর্বে এ নিয়ে আমরা চারটা ঘটনা আলোচনা করলাম এই সবগুলোই ঘটেছিল হিজড়ির চতুর্থবর্ষে এই পর্যায়ে আলোচনা করব হিজড়ির চতুর্থ বর্ষের কিছু সামাজিক ঘটনা প্রথম ঘটনা রসুল্লা সাল্ল আলিহাস্লামের উমুল মাসাকিনের সাথে বিয়েল্লা সালু আলী হাসলামের এই স্ত্রীকে জাহিলিয় সময় থেকেই ডাকা হতো উম্মুল মাসাকিন বা গরিবের মা কারণ তিনি গরিব লোকদের খোঁজ খবর রাখতেন খাওয়া দাওয়া টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন তার আসল নাম হলো জাইনাব বিন তে খোজাইমা আনহা তিনি হলেন বনু আবদে মানব কোত্রের রসুল্লাহ সাল আলহি বিয়ের আগে জাইনাব রেদেল আহা ছিলেন সাহাবি আবদুল্লাহ বিন জাহাসের স্ত্রী তিনি অহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন এরপর রসুল্লাহ সাল্লু আলী হাসলাম তাকে বিয়ে করে নেন রসুল্লাহ সাল্ল আলী হস্লামের সাথে জাইনাব বিন্দে খোজাইমার সংসার স্থায়ী হয় মাত্র নয় মাস এরপর জাইনাব মারা যান তাই তার ব্যাপারে খুব কমই জানা যায় এই বিয়ের পেছনে রসুল্লাহ সাল্ল আলি হাসলামের উদ্দেশ্য ছিল সামাজিক কল্যাণ ওম্মার প্রতি আল্লাহ সব সবসময় সহমর্মে ছিলেন সাহাবিরাও চাইতেন না কোনো মহিলা স্বামী ছাড়া বা পরিবার ছাড়া থাকুক ইসলামের বহুবিবাহ চালু রাখার পেছনে এটি একটি প্রজ্ঞা দ্বিতীয় ঘটনা উম্মে সালামা রাজেলা আনহার সাথে বিয়ে উম্মে সালামা রাজেলা আনহা ছিলেন কোরাইশ বংশের বানু মাকসুম গোত্রের তার আসল নাম হিন্দ বিনতে আবু ওমাইয়া ইনি সেই উম্মে সালামা যার কাছ থেকে হিজরতের সময় স্বামী সন্তানকে ছিনিয়ে নেওয়া হয় সে কাহিনী আগে আলোচিত হয়েছে তিনি ছিলেন আবু সালামা রাজেলা আনহুর স্ত্রী তারা ছিলেন ইসলামের প্রথম যুগের দম্পতি দিন ইসলামে আবু সালামার ছিল বর্ণাঢ্য ক্যারিয়ার খুব অল্প কজন সাহাবি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 এই মৃত্যুর কিছুদিন পরেই উম্মে সালামার দরজায় করানারলো আবু সালামা থেকেও উত্তম একজনের প্রস্তাব তিনি হলেন রসুল্লাহ মুহম্মদ সাল আলিহাসাল্লাম উম্মে সালামা রাজেলা আনহাকে বিয়ে করার জন্য আবুকর রাজেলা আনহ প্রস্তাব দিয়েছিলেন তিনি তাকে ফিরিয়ে দেন উমার ইবন খাতার রাজ আনহুর প্রস্তাবও উম্মে সালামা ফিরিয়ে দেন রসুল্লাহ সালু আলিহাস্লামের প্রস্তাবে তিনি খুশি মনে রাজি হলেন কিন্তু বললেন খুবই উত্তম প্রস্তাব কিন্তু আমার মধ্যে অনেক ঈর্ষা কাজ করে তাছাড়া আমার ছোট ছোট সন্তান আছে আর আমার অভিভাবকদের কেউ তো উপস্থিত নেই একটি বর্ণনা এসেছে তিনি বলেছেন আমার বয়স অনেক বেশি উমে সাল্লামার নিজের ব্যক্তিত্ব ও অবস্থা সম্পর্কে রসুলুল্লাহ সাল্ল আলীকে ধারণা দিতে চাইছিলেন তিনি বলতে চাইছিলেন তিনি কিছুটা অভিমানী গোছের তাই রসুলুল্লা সাল্লু আলী আসালামের অন্য স্ত্রীদের নিয়ে তার মধ্যে ঈর্ষা কাজ করতে পারে এছাড়া তার ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে যাতে দেখাশোনা করা রসুল্লাহ সাল্লাহু আলিহাস্লামের জন্য বোঝা হতে পারে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 যখনই নবীজি সাল্লু আলী হাসলাম উম্মে সালামার কাছে যেতেন দেখা যেত উম্মে সালামা তার কন্যা সন্তানকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছেন রসুল্লাহ ছিলেন রাজক প্রকৃতির মুখ ফুটে বিষয়টা বলতে পারছিলেন না বিষয়টি খেয়াল করলেন তারই সাহাবি আমার রিবেন ইয়াসির আম্মার ছিলেন উম্মে সালামার দুধ ভাই তিনি বোনের কাছ থেকে বাররাহকে নিয়ে অন্য এক মহিলার কাছে দেখে আসলেন যেন রসুল্লাহ সাল্লু আলী হাসলাম তার স্ত্রীর সাথে সময় কাটাতে পারেন সেদিন নবীজ সাল্লু আলী হাসলাম উম্মে সাল্লামার কাছে আসলেন এসে দেখলেন সেখানে নেই জিজ্ঞেস করলেন সে কোথায় তাকে বলা হল আম্মার তাকে নিয়ে গেছেন সেদিন সন্ধ্যায় নবীজ সাল্লু আলী হাসলাম উম্মে সালামার কাছে আসলেন এবং রাতে থাকলেন ঘটনাটা খুব ছোট কিন্তু এখানেও শিক্ষণীয় বিষয় আছে তা হচ্ছে রসল্লাহ যেমন করে সাহাবিদের দিকে খেয়াল রাখতেন সাহাবিরাও রসল্লাহু আলি হাসলাম সুবিধা অসুবিধার দিকে খুব করে লক্ষ্য রাখতেন এরপর নবীজল্লাহু আলি হাসালাম উম্মে সাল্লামার সাথে তিন দিন কাটালেন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 প্রায় তিনশো অষ্টআশিটি হাদিস এগুলোর অনেকগুলোই নবীজ সাল্লু আলিহাস্লামের একান্ত ব্যক্তিগত জীবনের টুকিটাকি ঘটনা যেগুলো পুরুষ সাহাবিতে জানার কোন সুযোগ ছিল না এই বিয়ে ছিল স্বামীহারা উম্মে সালামার জন্য একটা আশ্রয়স্থল এই বিয়ের মাধ্যমে হুসল্লাহ সাল্লু আলিহাস্লাম শিক্ষা দিচ্ছেন যেন আমরা আমাদের শহীদ ভাইদের পরিবারদের ভুলে না যাই তাদের দেখাশোনা করি এবং দায়িত্ব নেই তৃতীয় ঘটনা হাসান রাদ আলা আনহুর জন্ম একই বছর অর্থাৎ চতুর্থ হিজড়িতে জন্মগ্রহণ করেন রসুল্লাহ আলী আসালামের নাতি হাসান আবি আবিত আলিব রাজহ ইমাম নবিন মতে তিনি জন্ম নেন চতুর্থ হিজড়ি শাবান মাসের পাঁচ তারিখে এই খুশির খবরটি আলী রাজ আনহু নীজির কাছে নিয়ে গেলেন নবীজি জানতে চাইলেন তার সন্তানের নাম কি রাখা হয়েছে আলী রাদেল আনহু বললেন হার্ভ হার্ভ অর্থযুদ্ধ রসুল্লাহ সাল্লু আলী আসালাম বললেন না সে হাসান নামের অর্থে কাঠিন্য থাকা আল্লাহ রসুল্লাহ আলী আসালাম পছন্দ করতেন না হাসানের জন্মে রসল সাল্লিসাল খুবই খুশি হন তিনি নানা হয়েছেন তিনি হাসানকে কোলে তুলে চুমু খেলেন এরপর তার কানে আসদান দিলেন মে ফাতেমা রেদেল আনহাকে বললেন সন্তানের মাথা মরিয়ে দিতে এরপর চুলের ওজনে সমপরিমাণ রূপা সাদাকা করে দিতে জন্মের সপ্তম দিনে নবীজ সাল্লু আলিউসালাম তার নাতির জন্য দুটো ভেড়া কুরবানি করে আকিকা সম্পন্ন করলেন চতুর্থ ঘটনা জাইদ বিন সাবিত রাজিল্লাহ আনহুর ভাষা শিক্ষা একই বছরের ঘটনা রসুল্লাহ সাল্লু আলিউলাম জাইদ বিন সাবিত রাজিল্লাহ আনহুকে ডেকে বললেন জাইদ তুমি হিব্রু শিখে ফেলো। আমি ইহুদিদের ঠিক বিশ্বাস করতে পারছি না রসুল্লাহ সাল্লু আলী আসলাম যেসব চিঠি পেতেন অথবা কারো কাছে লিখে পাঠাতেন সেগুলো ইহুদিরা তাকে পড়ে শোনাত কারণ তাদের পড়াশোনা ছিল এই গুরুত্বপূর্ণ পদের জন্য রসুল্লাহ সাল্লু আলী আসলাম একজন বিশ্বস্ত মুসলিমকে নিয়োগ দিতে চাইলেন কারণ ইহুদিদের উপর থেকে তিনি ক্রমেই আস্থা হারিয়ে ফেলেছিলেন কথায় অনুপ্রাণিত হয়ে জাইদ রহু মাত্র পনেরো দিনে হিব্রু ভাষার রীতিমতো রপ্ত করে ফেললেন জাইদ হলেন সেই সাহাবিদের একজন যিনি রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের জীবন দশাতেই পুরো কর আন হিপস করেছিলেন তিনি ছিলেন কাতিবুল ওয়াহি অর্থাৎ ওয়াহি লেখক আবু বকর রাজহর খিলাফতকালে পুরো কোরআন তিনি একাই লিখিত সময় যখন কোরআনের কপি তৈরি করা হয়েছিল আলিউসালামের যে কোনো আদেশে খুব আগ্রহের সাথে ছাপিয়ে পড়তেন আরবি ভাষা শিখতে আগ্রহী ভাইবোনদের জন্য নিঃসন্দেহে এই ঘটনা একটা বড় অনুপ্রেরণা কোন কাজে পদক্ষেপ নিতে